আমাদের শব্দের ভিতরে হিন্দি ঢুকিয়েছি বাংলা ভাষা আউট হয়ে গেছে আমাদের সন্তানেরা এখন বাংলা জানে না উর্দু হিন্দি ভালো বোঝে আমাদের কৃষ্টি কালচার ভাষা সাহিত্য আর ইংরেজির আগ্রাসন তো আসে এই আমাদের মাতৃভাষার চর্চা আমাদের মাতৃভাষাটাকে সত্যিকার অর্থে চর্চা করে আমাদের কথা হবে মাতৃভাষায় পড়াশুনো মাতৃভাষায় কিন্তু আমরা অন্য ভাষা জানব কথাকে বুঝতে পারছেন এখানেও আমরা আর ভুল করি ভয়ঙ্কর ভুল আমরা সত্যিকার অর্থে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না আবেগের সিদ্ধান্ত বেশি নি আমরা মাতৃভাষায় লেখাপড়া শিখবো এই কথা বলে ইংরেজি চর্চা বন্ধ করে দিছি উন্নত বিশ্বে যান জাপানে যান জার্মানিতে যান ফ্রান্সে যান কেউ ইংরেজি বলবে না কি বলবে ওদের দেশের ভাষা বলবে জানলেও বলবে না জানলেও বলবে না কিন্তু সকল তথ্য জ্ঞান মাতৃভাষায় জমা করা আছে দু নম্বর হল আমরা তো পরনির্ভর ঠিক না আমাদের মানুষদেরকে তো বিদেশে কাজ করতে হবে বিদেশে যেতে হবে বিদেশি কোম্পানির সাথে কাজ করতে হবে আমরা মাতৃভাষা এর জ্ঞান চর্চা করব কিন্তু ইংরেজিটা মানের শিখবো আমরা আরবিও শিখি না ইংরেজিও শিখি না বিশ্বাস করেন যত আইটি সেক্টর যত লেবার ভারতীয়রা তাদের অন্যান্য সকল পলিসি সরকার তাদের পিছনে পুরো সাপোর্ট দেয় তাদের শ্রীলঙ্কার অ্যাম্বাসডর মদিনা বিশ্ববিদ্যালয়ের ফারে কি জন্য দেশে যেন যে কোনো সময় যে কোনো অফিসারের সাথে আরবিতে যে করতে পারে একজন সৌদি অফিসার যত ভালোই ইংরেজি বলু বলে শান্তি পাই না আরবি বলতে পারলে খুব ভালো লাগে কথা বলেন না কাজে অ্যাম্বাসডরি অফিসার তারা যখন আরবি বলে তখন আর কোনো ডিপ্লোম্যাটিক নিয়ম থাকে না যে কোনো সময় বাড়িতে যেতে যেতে যে কোনো প্রবলেমে ফোন করতে পারে বুঝেছেন সুবিধাগুলো পায় আমাদের অফিসাররা কিছুই জানে না আরবি জানে না একজন অফিসার যাবে জানে না আমি তো এই জন্য ডিপ্লোম যে ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিলিপাইনের অ্যাম্বাসডর মদিনার ফারেক আরবি জানে শ্রীলঙ্কারে ভারতের কয়েক ডজন অফিসার ডিপ্লোমেটিক অফিসার আরবি জানে ইংরেজির পাশাপাশি যারা কাজ করে হাসপাতালে কারণ জিনিস ওরা ইংরেজি জানে আর আমরা ইংরেজিও জানে না আরবি জানি না বাঙালি কম্পিউটার সেক্টরে কাজ করবে পারে না কম্পিউটার ভালো পারে কিন্তু কাস্টমারের সাথে কথা বলার মতো ইংরেজি জানে না মালিকের সাথে কথা বলার মতো ইংরেজি জানে না যে কারণে আইটি সেক্টর বলেন আপনার মেডিসিন সেক্টর মেডিকেল সাইট বলেন এমনি সাধারণ বলেন আমাকে বাংলাদেশ অফিসাররা বলেছে ইঞ্জিনিয়ার খুব বড় হাই টেকনিক্যাল কমপ্লেক্স কিং খালেদ সিটি ফর সায়েন্স এন্ড টেকনোলজি কিং আবদুলিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে বাংলাদেশি ইঞ্জিনিয়াররা কাজ করেন তারা বলেন যে ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা বসের একটু বেশি কাছে চলে যায় কি জন্য জানে কিন্তু আরবি জানে আরবি কিছু সেলসম্যান ইন্ডিয়া থেকে গেছে আরবি জানে আমরা যেহেতু আমাদের জনশক্তি ব্যাপক আমাদের দুই ভাবে জনশক্তিকে ব্যবহার করতে একটা দেশে আমাদের এই বাড়াতে হবে শিল্প কলকারখানা বাড়বে যেখানে ওরা যাবে বিদেশি বিনিয়োগ আনতে হবে বিদেশি মালিকদের সাথে কথাবার্তা হবে লেনদেন হবে আরেকটা হলে আমাদের জনশক্তি বাইরে যাবে জনশক্তিকে বাইরে যে কাজে লাগানোর জন্য তাদের টেকনিক্যাল কাজ শেখাতে হবে আমরা শেখাই না আর তাদেরকে ভাষা শিখাতে হবে এই জন্য মাতৃভাষার নামে আমরা যতগুলো কাজ করি সব আবেগই সব দেশ জাতির জন্য ক্ষতিকর আমার ভাইয়ের রক্তে লাগানো বলে রাত্রে কয়েক কোটি টাকা খরচকে মিছিল করলাম দেশ জাতির কোন উপকার নেই তবে কিছু মানুষের আমাদের বিশ্ববিদ্যালয়ে বলেন যেখানে যে প্রোগ্রাম হয় লাখ লাখ টাকা বাজেট হয় বাজেটে সবকি কি মনে করেন ফুল কিনতে যায় হ্যাঁ ফুল কেনার জন্য এত লাখ মালার জন্য এত লাখ লাইটিং এর জন্য এত লাখ লাল সূর্য বানানোর জন্য এত লাখ সবই তো জনগণের কল্যাণে ব্যয় হয়ে যায় এই প্রোগ্রামগুলোতে কিছু মানুষের লাভ হয় দেশ জাতির এত লাভ হয় না দুই নম্বর হল আমরা মাতৃভাষার নামে লেখাপড়ার মাধ্যম বাংলা করে দিছি এই নাম দিয়ে ইংরেজি চর্চা বন্ধ করে দিছি মানসম্পন্ন ইংরেজি আমরা শিখাই না আরবির কথা শুনলেই তো সবার গাছ চলে যায় কিন্তু আরবি শুধু দিনেরই ভাষা না এটা কমার্শিয়াল ভাষা আমাদের প্রজন্মকে যদি কিছু না টেকনিক্যাল কাজ কিছু বেসিক আরবি কিছু বেসিক ইংরেজি শেখাই দিই তারা বিশ্ব জয় করে নিতে পারে আমরা বর্তমানে সৌদি আরব সব অনেক সমস্যা বড় বড় কারণের ভিতরে একটা হলো যারা বিদেশে যায় কোনো ট্রেনিং নিয়ে যায় না ওদের সাথে কি আচরণ করতে হবে এমন কিছু ওই বিদেশে যাও বাংলাদেশ মধ্যে মিছিল করতে যায় বিদেশে যাও বাংলাদেশ মতো আরামারি করে পরে কমিউনিটির বদনাম হয়ে গেছে দুই নম্বর এই বদনাম উল্টানোর জন্য আমাদের কোন মিডিয়া প্রচারণা নেই কিন্তু ভারতের পাকিস্তানের খুব ভালো মিডিয়া প্রচারণা আছে জন্য আমার অনুরোধ হলো মাতৃভাষার চর্চা এটা আল্লাহর হুকুম আমাকে একজন বলছে আমাকে একজনকে আমার শ্বশুর বলছেন যে বাবা তোমার লেখালেখিতে নাকি হিন্দু আনি বাংলা ব্যবহার করো রাবিন্দ্রিক বাংলা বললাম যে হুজুর বাংলা আমার মাতৃভাষা আমি এটা হিন্দু খ্রিস্টান বৃদ্ধ কাউকে দিতে রাজি না বাংলার যত শব্দ আছে আমার মাতৃভাষা আমি কোনো ভাষা বাদ দিই না ভাষার কোনো ধর্ম নেই শুধুমাত্র ভাষার ভিতরে যদি শিরিক থাকে সেটা আমি সেই শব্দ ব্যবহার করব না ক্ষুদা হারসি না মুসলমানরা ব্যবহার করেন করেছে এমনকি ক্ষুধা শব্দের অর্থটাও ঠিক না ক্ষুধা মানে স্বয়ংভূ যেটাকে সংস্কৃত ভাতে শিব বলা হয় আল্লাহর কোন সেপাত আছে নাকি স্বয় তারপরও খুদাকে ব্যবহার করেছেন মুসলমানেরা করেননি এই জন্য ভাষার কোন ধর্ম থাকে না আমার ধর্ম দ্বারা ভাষাকে ধর্মিত করবো আমরা মাতৃভাষার হক আদায় করব এটা আল্লাহর নিয়ামত আল্লাহ কোরআনে বলেছেন অমিন আয়াতিহি হ্যাঁ তেলাফু ও আল্লাহম এই যে এক এক ভাষা আল্লাহ দিয়েছেন এটা আল্লাহর দেওয়া একটা আয়াত নিয়ামত কাজেই আমরা এটার জন্য গৌরবান্বিত আমাদের দিনের ভাষা আরবি এর পরেই আমরা মাতৃভাষার চর্চা করব কিন্তু সেই চর্চাটা হবে ইমোশনাল নয় রেশনাল আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন